ইস টিভি বাংলায় সালামু আলাইকুম ওরি ওবরকত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পিস টিভি বাংলার দূরেরও কাছে সম্মানিত দর্শক। মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার শীর্ষক সামষ্টিক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এ পর্বে আমরা আলোচনা করব মায়েত কেন্দ্রিক যে সমস্ত কুসংস্কার সে কুসংস্কারের অংশ হিসাবে এই মৃত্যুর সংবাদ ছড়িয়ে দেওয়া মাইকিং করা এবং জানাজায় আহ্বান জানানো ইত্যাদি বিষয় নিয়ে সমানত সুদী দর্শক মানুষ চায় তার জিন্দেগিটা সুখের হোক মানুষ চায় মৃত্যুর পর তার জীবনটা সফল হোক আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সে জান্নাতি হোক কিন্তু যদি তাকে যখন ওপারে পাড়ি দেব তখনই যদি আমরা ভুল করে ভোলের সেই জাহাজে চড়িয়ে দেই তাহলে কেমন হবে স্টেশন পর্যন্ত পৌঁছবে নাকি কোথাও গন্তব্য হারা হয়ে অন্ধকারের গহিনে হারিয়ে যাবে বিষয়টি অত্যন্ত কঠিন এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমাদের সাথে যোগ দিয়েছেন আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার ডানি অফিস্ট আছেন বিশিষ্ট আওয়মিদিন শেখ আব্দুরমিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু এবং আমার বামে আছেন শেখ মুখলেস বিন আর্শাদ মাদানীকুম এবং আমার সর্ব বামে আছেন বিশিষ্ট আপনাদের সাথে রয়েছি আমি খুদে অকিংন হারুন হোসেন চলে গেল কেউ তাকে যখন বিদায় দেবো তখন কিভাবে দেব কফিনটা না হয় সনদ মোতাবিক পরালাম যা বিগত এক পর্বে আমরা আলোচনা করেছি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সমাজে এইরকম একটা রেওয়াজ আছে যে মসজিদের মিনারে মিনারে মাইকিং করতে হয় এই সকল বিষয় কতটা যৌক্তিক এবং সাথে সাথে আরেকটা বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি যে গোসল দেওয়ার সময়ে কোনো কোনো জায়গায় এরকম রেওয়াজ আছে যে গোসলের যারা দেবেন তারা সবাই অথবা বাহির একদল জিকির করতে থাকবেন এইরকম রকম রেওয়াজ পাওয়া যায় এগুলি কতটা শরীয়ত সম্মত আলোকপাত করার জন্য আমি কিছু আমরা বিষয় শেখ মাসে গুরুত্বপূর্ণ শুনেছি ইতিপূর্বে এখন আমরা যে বিষয় আলোচনা করবো সেটিও হচ্ছে ওই একই বিষয় ধারাবাহিকতায় চলে তো আমরা কাফন নিয়ে আলোচনা করেছিলাম যে একজন মৃত্যু ব্যক্তিকে কয়টি কাপড় দিতে হবে আমরা জানলাম তিনটি কাপড় দিতে হবে এটা সেই হাদিসের আলোকে আছে আর একটা দুর্বল হাদিসে আছে পাঁচটি কাপড় দিতে হবে এটা আমল আছে বিশ্ব আমল করছে তো যাই হোক আমরা নিয়মটাও শুনে নিছি কীভাবে কাপনটা দিতে হবে এই কাপনটা দিয়া কাপড় দিয়ে পেঁচানোর আগে আর কাজ বাকি আছে মহিলাদের জন্য সেটা হচ্ছে যে মহিলাদের চুলের কি হবে যে চুল মাথায় রয়েছে এ চুলের কাজ আমাদের বাকি রয়েছে এটাকে তিন ভাগ করতে হবে নবী করিম সাল্লাহ আসাল্লাম তার মেয়ে যখন জাইনা মারা যায় বা কেউ বলছেন রকয়া রুকাইয়া রদিয়াল্লাহ তালা আনহুমা মারা যান তখন শিখিয়ে দিয়েছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম তো ওখানে মহিলারা যারা গোসল দিয়েছিলেন তারাও বলেছেন যে আমরা এভাবে এভাবে তার চুলকে রেখেছিলাম তো সেই চুলে তিন ভাগ করতে হবে আর তিন ভাগ করে এই চুলগুলোকে পিছন দিকে ফেলে দিতে হবে কিন্তু আমাদের দেশে উল্টা করা হয় আমাদের দেশে চুলকে দুই ভাগ করা হয় দুভাগ করে ওপরে ফেলে দেওয়া হয় এটা খেলা পোস্টক না হচ্ছে পিছন দিকে ফেলতে হবে আপনার লাশ যখন রাখা হবে চুলগুলোকে পিছনে এভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হবে এটা হচ্ছে সোনার তরিকে আমরা চুলের বিষয়টা তিন ভাগের বিষয়টি এইরকম সমানিত দর্শক মন্ডলী যে চুলগুলিকে তিন ভাগ করে একটা আর একটার ভিতরে দিয়ে বেনি করে নেওয়া অথবা বেনি দুইটা করতে পারে কিন্তু দুইটার প্রত্যেকটাতে চুলগুলি তিন ভাগ হবে তিন ভাগ করে একটা আর সাথে দিয়ে যাকে বলে আমরা সর সম যে মা বোনেরা খুব ভালো করে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা তিনটা বেঁ তিনটা কিন্তু চুলের ভাগ করেন করার পরে একটা একটাকে গাঁথা হয় এভাবে যদি আপনি একটাই করতে চান তিনটা করে একটাকে একটা সাথে গেঁথে আর যদি দুইটা করতে চান তো দুইটা কি আবার তিনটা তিন টাকার ছাড়া তিনটা হয়ে গেল এভাবে আমাদেরকে দুই ভাগ করে পিছনে দিয়ে দিতে হবে সামনে না এটা ভুল ইনশাআল্লাহ তারপরে আপনার এই মৃত্যু ব্যক্তি নিয়ে যে যা আমাদের দেশে আরো সংস্কার আছে সেটা হচ্ছে যে যখন মারা যায় তখন মাথার পাশে একটা কোরআন রেখে দেওয়া হয় অনেক এলাকায় আছে এটা কোরআন রেখে দেওয়া হয় অথবা হাদিস রেখে দেওয়া হয় অথবা একজনকে ভাড়াটা করে নিয়ে আসে সবসময় করন পড়তে থাকে যতক্ষণ পর্যন্ত না নিয়ে যাবে এইগুলো কিন্তু সংস্কার যখন মারা গেছে সবকিছু সব তার বন্ধ হয়ে যায় ইনসালাসিনারিয়া একটা জারিয়া চালু থাকে তারপর যার দ্বারা মানুষ উপকৃত হয় আলাদু ওই নেক সন্তান যে সন্তান তার জন্য দোয়া করে এই তিনটি জিনিস বাকি থাকে সুতরাং নেক সন্তান হিসাবে তার জন্য দোয়া করবে এটা সবসময় চালু থাকবে যে আল্লাহ আমার আব্বা মারা গেছেন তাকে তুমি জান্নাত দান করিও তার গুনা খাতা ক্ষমা করিও প্রত্যেক আত্মীয় স্বজন তার জন্য দোয়া করবে আপন আপন একসাথে আবার দলবদ্ধ হয়ে না এই দলবদ্ধ দোয়াটা তো আমাদের দেশে একটা পেশায় পরিণত হয়ে গেছে যেখানে সমস্যা ওখানে দলবদ্ধ হুজুরকে ডাকো আর সম্পূর্ণ দিনের দায়ী দায়িত্ব হুজুরদের ওপর হয়ে গেছে নিজে পড়ানো পড়তে জানি না দোয়াও জানি না কি করতে হবে মেহাতের সাথে সেটাও জানি না কিভাবে কাঁপন দিতে হবে সেটাও জানে না সব কাজই দিনের ক্ষেত্রে যখন আসে তখন ইমাম আর সাহেবটি মুসলমানকে এই যে আমরা আলোচনা করছি এই জরুরি বিষয়গুলোকে জানা উচিত এবং একান্ত জরুরি তারপরে আমার মহাতারাম যে প্রশ্ন করেছেন একজন ব্যক্তি যখন মারা যাবে তখন ওই এখানে আরো কিছু কথা আমাদের গোসল দেওয়ার ব্যাপারে থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই যে গোসলের বিষয়টি তো আমরা বুঝলাম যে অনেক সময় গোসল সময় যে ওই যে জিকির করে গোসল দেওয়ার সময় জিকির আছে গোসলের পানিতে গোলাপ জল ঢেলে দেওয়া যায় কিন্তু কফিনের উপরে এইভাবে গোলাপ জল ছিটাতে হবে এটা শরীয়ত নয় এটাই কুসংস্কার তারপর নাকে তুলা দিতে হবে কানে তুলা দিতে হবে এগুলো কুসংস্কার আপনি গোসল দিবেন ওই পানিতে আপনি গোলাপ জল ঢেলে দিতে পারেন যেটা হাদিসে কাপুর হিসেবে এসেছে কুসংস্কার সেটা আপনার ওই গোসলের উপরে কাপুরের উপরে ছিটেতে পাবেন কাফোনের উপরে তো ছিটেতে না পাবনা ওটা কবর ও দেওয়া হয় ওগুলো ভিতর ছিটিয়ে দেয় ভিতরে উপরে সবকিছু দিয়ে দেওয়া হয় এটা একটা কুসংস্কার কোন এলাকাতে এই কাপড়টাতে আয়াতুল কুরসি লিখে দেওয়া হয় কুসি লেখা বিশিষ্ট দেন যে চায়ের কর্নারে চারটা কোলিয়া ইহালুন লিখে দাও আহাদিখে দাওদুরালাকল হুল নাস। चारे जगह चार पशे पड़ते सब कुस्कार कुरान मजिदे आयत लिखे दवा कुलसी लिखे कुछ অনেকেই হজ করতে গিয়ে ধুয়ে কাপড় কাপড়ের ভিতরে দিয়ে দেয় তরিকার কাপড় কোনো তরিকার কাপড় ভিতরে দেওয়া এটা কুসংস্কার হজ করতে গিয়ে ওই তার যে রাম কাপড় ছিল সেই কাপড়কে রেখে দেওয়া হয়েছে সেই কাপড়েই তার কাফন দাফন করতে হবে এই বলে বলে দেওয়া এটা একটা কুসংস্কার সেই কাপড় আর কোন কাপড় নেই থেকে গেছে সেটা ব্যবহার করতে পারে কিন্তু ওই কাপড় ব্যবহার করতে হবে এটা শুধু না ওই হজ সফরে থাকাকালীন ও যদি মারা যায় তাহলে ওই কাপড়ই তার কাফন হবে এই কথা রাসুল সাল্লাম বলেছেন কিন্তু হজ শেষ হয়ে গেলে ওই কাপড় তার উপরে ওই নীতিতে বহাল থাকবে তার উপরন্ত করে নেওয়া হয় কাপড়টাকে ডোলে নেওয়া হয় কিন্তু আমরা তো জানি শেখ আপনার কাছে কাপড় দিয়ে দেওয়া হলো যে অনেক পীর অনেক তরিকার কাপড় নিয়ে রাখা হয় যাতে ওই পীরের বরকতে সে হয়তো নাজাদ পাইতে পারে সে মুক্তি পাইতে পারে অথবা ওই যে কবরের সোয়াল জবাব হয় সেই ক্ষেত্রে সে সহজ পাবে নমজবিল্লা তো এই আকিদাগুলো তো আল্লাহর রসুল্লামের উন্মতের পোষণ করার কোনো সুযোগ নাই যেখানে রসুল্লাহ সাল আলাইস্লাম থেকে আমরা স্পষ্ট এর এই বিষয়ে দলিল পাচ্ছি যে রাসুল মুনাফেকিন মুনাফেকদের যে লিডার আবদুল্লাহ বিন ওবাই বিন সুল এই জিনিসটাই হল মূল ফয়সালাকারী আমাদের সে উপদেশ দিয়ে গেছিল তার ছেলে আমার কাছে আসবো বিরতির পর যেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবি আলোচনায় আশা করবো কেউ দূরে যাবেন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 জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দার নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 জানতে হবে জন্য দেখুন আমাদের অনুষ্ঠান বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে সাহাবাহিক এরামের বিরুদ্ধে সে চক্রান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল কিন্তু মৃত্যুর সময় হয়তো তার এরকম আশঙ্কা হয়েছে যে রসুল সাই্লাম যা বললেন আখেরাত সম্পর্কে কবরের আজাব সম্পর্কে হয়তো বা ঠিক হইতেও পারত হ্যাঁ যার জন্য সে তার ছেলেকে উপদেশ দিয়ে গেছিল যে আমি মৃত্যুবরণ করলে আল্লাহ রসুল সাই্লামের জামা হ্যাঁ যেটা রসুল সাইসলামের দেহের সাথে লেগে আছে এই কাপড়টা দিয়ে আমাকে কাফন করিও তো তার ছেলে মৃত্যুর পরে আল্লাহ রসুল সাইসলামের কাছে এসে বলাতে তো ছেলেকে তো আল্লাহ রসুল সাল্লুসাল্লাম পছন্দ করতেন সাথে সাথে খুলে দিয়েছিলেন জামা এবং সেই জামা দিয়ে তাকে কাফন দেওয়া হয়েছিল কিন্তু যে আশঙ্কাটা করেছিল সেই আশঙ্কাই কিন্তু আল্লাহ তো বড় কতলা তার ক্ষেত্রে বাস্তবায়ন করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাফনের কাপড় তার জামা দিয়ে দিলেন তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম তার প্রতি নিজেই ইমাম হয়ে জানাজারো সাল পড়লেন যেটা অমর খত মেনে নিতে পারেননি আল্লাহ রসুলকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন আল্লাহ তুবর অমর যে সব বিষয়ে আল্লাহ তুবর অমর খতের অনুকূলে আয়াত নাজিল করেছিলেন তার একটা হলো এটা আল্লাহ তুবর আয়াত নাজিল করলেন কি বলেন বললেন অমর্ত বাধা দিলেন প্রথমে যে আপনি এই লোকটার জানাজা পড়তে যেতে পারবেন আমি যেতে দেবো না আর কিভাবে আপনি ওই লোকের জন্য দোয়া করবেন যার ব্যাপারে আল্লাহ বলছেন যে তার জন্য যদি সত্তর বার তুমি ক্ষমা চাও তাকে আমি ক্ষমা করব না আল্লাহ রসুল এখানেই বোঝা যায় যে তিনি যে আসলে রহমতুল্লিল আলমিন দয়ার নবী তিনি বলেন যে সত্তর বারও তো আল্লাহ ক্ষমা করবেন আমি এর বেশি দরকার এলে আল্লাহর ক্ষমা চাই করবো তারপর আমার উম্মতের একটা লোক সদস্য সে যাতে পারে আল্লাহ রসুল গেলেন অমর অমর্ত প্রতিবাদের আল্লাহ কোরআন করে দিলেন সুরাত চুরাশি নম্বর আয়াত সমত আল্লাহ বলেন খবরদার তুমি না এবং না। তারা মৃত্যুবরণ করেছে এবং মৃত্যুবরণ করেছে ফাঁসিক অবস্থায় এখানে ফাসিক কিন্তু কুফরির অর্থে ব্যবহৃত হয়েছে তার মানে কাফের হয়ে মারা গেছে এটা আল্লাহ তো বড় জানিয়ে দিয়েছে যদি রসুল্লামের কাপড় দিয়ে কাফন দিলে কোনো উপকার হতো তাহলে বলা যায় যে পৃথিবীর নিজের গায়ের ওই যে সুগন্ধি মাখা কাপড়টা দেননি একমাত্র সেই পেয়েছিল অথচ মরার পর আল্লাহ তাকে বলছে এই কাফের আর হাদিস আছে কারণে এটাও এসেছে যে ওই বদরের যুদ্ধে আপনার ওই আব্বাসের উপরে কাপড় দেওয়ার সহযোগিতা ছিল আবদুল্লাহ ওবাইবিন মোনাফে পক্ষ থেকে আর রাসুলের চাচার উপরে घटना बदर जुद्धे बदर जुद्धे मुक्तिपणी एपड़ छा अब्बास गाए जा কাপড়টা দিয়ে দিয়েছিল এই মুনাফে আল্লাহ তখন রাসুলাম বললেন যেহেতু তার আমার চাচার উপরে একটা অবদান আছে তা আজকে মরার সময় তার অবদানের আমি বদলা দিয়ে দিলাম আর একটা কারণ আল্লাহ রসুল কেউ চাইলে কাউকেও না করতেন না এই হলো আল্লাহ রসুলের এই কথাটা বৈশিষ্ট্য এটা হলো আসল বৈশিষ্ট্য যে আল্লাহ রসুল যে হোক না কেন তার কাছ থেকে কিছু চাইলে আল্লাহ না করতেন না কোন দরকার কাপড় নেওয়া সম্পূর্ণরূপে আপনার কুসংস্কার না যায় যে এই যে মাইকিং করা বিষয়টা যে মসজিদের মিনারে উঠে বায়দনের মাইকিং করা এটা মাইকে মাইকিং করা चले तेजा करल हादी द्वारा बोझा जा जे जे मारा गे मरण संबदा दी शब्द हल তার প্রচার তিনটা নাই এই শব্দটা এই শব্দটার অর্থ হলো কোন ব্যক্তি মারা গেলে যুগে ছিল আয়োজন করে প্রচার করা ছিল আমরা এখানে সম্মানিত দর্শক মন্ডলীকে বলতে চাচ্ছি যে রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন মানুষ মানুষের উপরে ছয়টা হক রাখে তার একটা হচ্ছে তিরিশ বছর পূর্বে তো এই ব্যবস্থা ছিল না এরপরে তো মানুষ জানতে পারত স্বাভাবিক ভাবে যে পরস্পরকে জানানো অনেকদিন ভাবে যে মানুষ একটু পরস্পর জানতে পারে একটা আত্মার টান আছে মানুষের এটা হক আদায় আছে সে যখন জানে যে অমুক অসুস্থ তখন খোঁজ নিতে থাকে কখন তার বিদায় হবে দায়িত্ব পালনের প্রতি একটা সচেতনতা থাকে এখন বর্তমানে এটা মেনারে এটা আওয়াজ দিয়ে দেওয়া হবে তখন মানুষ কিন্তু আর হকের ব্যাপারে সচেতন না সচেতন গাফিল হয়ে গেছে মানুষের এটা একটা জিম্মেদারি ও বলেছে এই কারণে আমি তাকে মাটি দিতে যাব তার জানাই যাবে এটা কথা নয় আল্লা রসুলের এই হাদিসের কারণে যে আমার এরকম যে কয়জন পাও আমার মৃত্যুর সময় যে কয়জন তোমরা উপস্থিত থাকো উপস্থিত আল্লাহ রসুলের হাদিস এবং হাদিসের আমলের চিত্র সাহাবি বলে আপনাদেরকে সম্মানিত আমরা জানতে পারলাম এই আলোচনার মধ্য দিয়ে যে মাইয়েতকে দিয়ে কত কুসংস্কার আমাদের সমাজে রয়েছে আমাদের সমাজে সমস্ত কুসংস্কারগুলি রয়েছে এগুলি কখনো মানুষকে সিরিকে লিপ্ত করে দিচ্ছে ইমান হারা করে দিচ্ছে কখনোবা বেদাতে বেধাতে তাকে রূপান্তরিত করছে এমন সব অপরাধ আমাদের সমাজে রয়ে গেছে আর মানুষ মরচেই অসহায়ের উপরে চলছে আরও অপরাধের বোঝা সুতরাং সচেতন ব্যক্তি মাত্রই আমাদের খেয়াল করতে হবে এ ধরনের কুসংস্কার যেন আমাদেরকে না পায় رب العالمين اماده সকলে শুভ বিরোধদান করুন আমিন والسلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> জন্য তারা নির্দেশে বলছে সন্তান বাড়াও অপর দিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য করোনা হাদিসের জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক بن یوسف شیخ शाहिदুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ابراہیم জাহাঙ্গীর আলম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 আল্লাহিয়াদের বাইরে যাওয়ার সুযোগ করার জন্য আল্লাহ তিনি ইসলাম দিয়েছেন এটা কোন সময়ের ভিতরে মানুষের কল্যাণ মিলিত রয়েছে ইসলাম ব্যক্তি করে ইসলামের উপরে মুজফর বিন মহসিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মদনী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেল হুসেন হারুন হুসেনের উপস্থাপনায় अनन्न्य गुणावलते माना दुनिया आज रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेलिंग